ইয়াল ইয় তু জৌত আল্লাহ তালা আগের গত সপ্তাহে আয়াতে বলেছিলেন জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ করে আবার অন্য বলেছেন যা কিছু আছে সব আল্লাহ তালার তাসবি করে তো সাজদার মধ্যে তাসবির মধ্যে পার্থক্য কি সাজদার ভিতরে কি করতে হয় তাসবির করতে হয় তালে ঘুরে ঘাড়ে কাছাকাছি জিনিসই সমস্ত মখলুক আল্লাহ তালার সামনে মাথা অবনত করে সমস্ত মখলুক আল্লাহ তালাকে মানে চন্দ্র সূর্য তারা আকাশ বাতাস নদী নালা পাক পাখালি সবাই আল্লাহর হুকুম মানে মাত্র মানে না এরকম দুই গোষ্ঠীর মধ্যে রয়েছে জিন এবং ইনসান তারা আল্লাহর কিভাবে মানে আল্লাহ তাদেরকে যেভাবে ঠিক করে দিয়েছেন প্রোগ্রাম দিয়েছেন তারা সাধারণত এর বাইরে খুব একটা করে না মাঝে মধ্যে পাখির মধ্যে বিশাল যুদ্ধ কিছু দুই পক্ষের আরেক পক্ষের এত লোককে এত পশুকে তারা নিহত করে ফেলেছে এরকম পাওয়া যাবে নাকি খুব একটা পাওয়া যাবে না মাঝে মধ্যে একটা ছাগল একটা ছাগলকে একটু গুঁতা দেয় শিং দিয়ে কষ্ট দেয় দুই একটা মাঝে মারামারি করে কিছু টুকটাক আছে এছাড়া বাকি কোনো ধরনের ক্রাইম তাদের মধ্যে চুরি ডাকাতি আরেকজনের তারা সবাই এই সেন্স আল্লাহ হুকুম মানে যেটা খেতে বলে সেটাই খায় যেটা তাদের রুটিন করে দিয়েছেন আল্লাহ গরুকে ঘাস খেতে বলেছেন মাস তার খাবার দিয়েছেন পাখিকে তার খাবার দিয়েছেন তারা এমন সীমা লঙ্ঘন করে না এবং পাখিদের ব্যাপারে হয়েছে যে তাদের তো মানে ঘর বাড়ি যাই আসে বাসা পাখির বাসা কিন্তু তাদের পাখির বাসায় গেলে আগামী আগামীকালকে কি খাবে তারা একটু খাবার জোগাড় করে রেখেছে না তাদের এত হালকা রিজিকের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন নিয়েছেন এগুলা কিছু কোন পেশনী তাদের করতে হয় না তারা আল্লাহ তাক্কল করে সকালবেলা বেরিয়ে যায় সন্ধ্যাবেলা আবার চলে আসে খাওয়া দাওয়া করে সারাদিনে কাজ শেষ আর আগামী কালকে কি খাবে এ চিন্তা করতে হয় না মাসা আল্লাহ কি সুন্দর জিন্দেগি তাই না কত সিম্পল লাইফ তো মানুষ যদি আল্লাহ তালার উপরে তওয়াকল করে তিনি হাদিসে বললেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম তোমরা যদি আল্লাহ তালা উপরে পরিপূর্ণ তামাক্কল করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের রিজিকের দায়িত্বে এমন ভাবে নিতেন তোমাদের থাকতো না যেভাবে সকাল বেলা পাখিগুলো তাকদু হেমা সকালে বেরিয়ে যায় একদম খালি পেটে পেটের ভিতরে কোন কিছু নাই খাবার রাত্রে সব হজম হয়ে গেছে খালি পেটে বেরিয়ে যায় তারপরে যখন ফেরত আসে তখন তারা মাসা আল্লাহ একদম ভর্তি করে ফেরত চলে আসলো তোমরা যদি আল্লাহ করতে আল্লাহর তাওয়াক্কলে হক আদায় করতে তোমরা মনে রাখতে উচিত ছিল যে আল্লাহ তালা তোমাদের রেজিকে দায়িত্ব এইভাবে নিতেন এত পরিশানি করতে হবে না তার অর্থে এই নয় যে আমাদের কারো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে হবে না করতে হবে এগুলো উশিলা দিয়ে আল্লাহ আমাদেরকে চালাবেন পাখিরাও করে তারা বাসার মধ্যে বসে থাকে না তারা বেরিয়ে যায় তারাও চেষ্টা করে লাগবে না করব। না করব এই যে এত করি এগুলো করি একটা মানুষ কত খেতে পারে তার প্যাটে জাগা কত কয় কেজির ভাত খেতে পারবে সেটা সীমা তো মানুষের এরকম আল্লাহ তালার সঙ্গে যেমন নাফর মানে তেমনই দুনিয়ার ব্যাপারে মানুষের এরকম আগ্রাসী চিন্তা করে ফেলে মানুষ যার ফলে মানুষও শান্তি পায় না অপর দিক থেকে আল্লাহ তালার দিকে আসে না অন্যান্য প্রাণীগুলো যেভাবে তাদের জিন্দগি বাস করছে তারা আল্লাহ তাসবি করে আল্লাহ তালার এই পাখি কেচির মিচির করে সকাল বেলা যখন উঠে এর অনেকগুলোই আল্লাহ তালা তাসবি তারা করছে তো পাখি পশু পাখি যদি আল্লাহকে এইভাবে মেনে নেয় স্বীকার করে তাসপি করে গাছপালাও তাসপি করে শুধু মানুষের মধ্যে সমস্যা কোন পাখি সেরে করেছে আমাকে বলেন কোন পাখি কুপুরে করেছে এগুলো কার মধ্যে আছে জিন এবং ইনসান এই দুটোর মধ্যে আছে তো আল্লাহ তালা এই জন্য আগে যখন তাস্পির কথা বলেছিলেন আহ কথা বলেছিলেন কত সপ্তাহে আজকে আল্লাহ তালা বলছেন তারপরেই আল্লা বললেন যে তোমরা দুইজন মাবুদ গ্রহণ করো না তিনি তো একমাত্র ইলাহ একমাত্র মাহবুদ কাজে তোমরা আমারই একমাত্র আমাকে একমাত্র ভয় করো আমার কথাই মেনে চলো তো দুইজন মাহবুদ না। তিনজন মাবুদ বলা যাবে নাকি বলা যাবে নিষেধ করেছে বাকিদের নিষেধ বললেন কেন আল্লাহ একের অধিক মিনিমাম কত হতে পারে দুই তো দুইজন যদি অ্যালাউড না হয় তিনজন হবে কেমন অ্যালাউড এসে বেশি কেমনি হবে কাবা ঘরে কটা ছিল মাবুদ তিনশো ষাটটা ছিল হিন্দুদের কাছে কটা আছে অনেকগুলো আছে এতগুলো মাবুদের ভিত্তি কিছু আছে বলেন যে তোমরা প্রমাণ দেখাও দলিল দেখাও কি করে সে মাবুদ হয় কি করে উমুক মাবুদ হয় কি করে ওই মূর্তিটি মাবুদ হয় কি দলিল প্রমাণ আছে কিচ্ছু নাই মানুষের মত এমন একটি আশ্রাফুল মফলুকাত নিজের হাতে গড়া মূর্তির কাছে মাথা অবনত করে চায় গরু সাগরের কাছে চায় বড় গাছের কাছে চায় মানে এটা কোনো যুক্তি ধরে আশাফুল মফলু কাতের এই দুরাবস্থা সেরকমের দিকে চলে যায় অথচ বাস্তবে কার কর্তৃত্ব কাজ করছে অথচ আসমানি যা কিছু আছে সমস্ত কিছুর মালিকানা কার আল্লাহ তার একা মালিকানা তিনি সৃষ্টি করেছেন তার হুকুমে থাকবে অস্তিত্ব তার হুকুমেই ধ্বংস হবে তার হুকুমেই সৃষ্টি হবে তার হুকুমে লয় হবে তার হুকুমে তিনি এগুলা সমস্ত কিছু মেনটেন্স করে যাচ্ছেন আর কারো অবদান আছে সূর্যকে ঠিক মতো এনার্জি সাপ্লাই করার জন্য আর কোন কেউ দায়িত্ব নিয়েছে বৃষ্টি দেওয়ার জন্য আর কেউ দায়িত্ব নিয়েছে সমস্ত কিছুর মালিকানা তিনি সমস্ত কিছু পরিচালনা করছেন তিনি সমস্ত কিছুর কর্তৃত্ব তার হাতে লীলা হিমা ফিমা মা আসমান জমি যা কিছু আছে সবই আল্লা তালার মালিকানা তার কর্তৃত্ব মালিকানা এখানে আর কারো কোনো মালিকানা কোন অধিকার নেই কেউ দাবি দাবি করে বসলেও। সেরা বলেছিল যে এই মিশরের মালিক আমি নীল নদীর মালিক আমি শুধু আরেকজন মানুষ এরকম বড় গলায় দাবি করেছিল ঠিকই কিন্তু আসলে এগুলো কোনটারই মালিকানা তার নেই তারই জন্য দিন একমাত্র মানানসই দিন কে দেবেন দিন কার জন্য করতে হবে কার হুকুম মানতে হবে কার ইবাদত করতে হবে এগুলো অবশ্য আল্লাহ তালার জন্যই নিবেদিত হবে যদি কারো কোনো মালিকানা না থাকে তাহলে উল্লু দাবি করার সুযোগ নেই কোনো মূর্তির নেই আর কোন মহবের হতে পারে না কাজে সে আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি আর কাউকে ভয় করো আর কারো কথা মানার জন্য চিন্তা করো কারো কোনো তরিকে অবলম্বন করতে চিন্তা করো তোমাদের কোনো কেউ ক্ষতিও করতে পারবে না বিকুম আর তোমাদের যত উপত তোমার জীবনে আছে এগুলো কার কাছ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে এসেছে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কে আল্লাহ তাল্লা আমার স্বাস্থ্যটা ভালো রেখেছেন কে আল্লাহ আমার ছেলে মেয়ে হয়েছে সংসার হয়েছে আমার চাকরি আছে আমার টাকা পয়সা আছে ব্যবসা আছে এগুলো সমস্ত কিছু কার কাছ থেকে আমি পেয়েছি আল্লাহ থেকে পেয়েছি তারপর এটা তো পাওয়ার বিষয় আর কোন মুসিবত হয়ে গেলে আর তোমাদের কোন যদি মুসিবত ঘটে যায় বিপদ আপদে নিপদিত হয়ে যাও দুঃখ কষ্টে পড়ে যাও তাহলে তোমরা তার কাছেই আর্তনাদ করো চিৎকার করো ফরিয়াদ কর সাধারণত মানুষ তার কাছেই করে আল্লাহর কাছে এমন কি অমুসলিমরা দেখা যায় কোনো এক ধরনের গডকে যেটা বড়টা ওইটার কাছে যায় বড় বিপদে বলে ছোট ঘাটগুলোর কাছে যায় না কোথায় যায় ওই বড় জনের কাছে যায় এই হিন্দুদের অনেক কিছু থাকলেও সবার উপরে তারা কাকে মানে ঈশ্বর আর ওই ঈশ্বরটা এক ধরনের কিছু বিকৃত ধারণা নিয়ে আল্লাহ দিকে ইঙ্গিত করা হয় আসলে সেজন্য আমি একজাম্পল দিয়েছিলাম না অনেক কয়েক বাড়ি দিয়েছে যারা মিস করেছেন আবার বলি কারণ এই কথাগুলো তো আবারও বহু দূরে যায় ইউরোপ আমেরিকা বাংলাদেশ সব জায়গা শুনে যারা মিস করে তাদের জন্য আবার বলি একদম বাস্তব উদাহরণ আমাদের মাল্লাহ আবদুল্লা সাহেবের বাবা তিনি এই মসজিদের চেয়ারম্যান ছিলেন মাল্লা আবদুল্লাহ সাহেব ওনার বাবা আলিম ছিলেন তো ওই সময় বড় তুফান এসেছে সাইক্লোন ভীতিকর অবস্থা এখানে উড়ির চরে উঠে নিয়ে গুলো মনে আছে তো এরকম ভাব লক্ষণ হয়ে গেছে তুফানে। তখন পাশের হিন্দু বাড়ির লোক জোরে আসছে কাকুর একটু জোরে আজান দেন একটু জোরে আজান দেন মানে তাদের বাড়ির থেকেও যারা শোনা যায় এবার কেন তোমাদের মূর্তির কাছে যাব না থাকার কথা না কিছুই নাই তারপরে তার মনে করে উপরওয়ালা বড়জনী তার কাছে যেতে হবে তো এটা মানুষের মধ্যে ফিতরাতান এটা আসে মানুষের নেচারের মধ্যে জন্মগত এটা আছে। বিপদে পড়লে বেশি বড় বিপদ যখন হবে তখন যার কাছে চাইতে হবে সাধারণত কট্টর নাস্তিক ছাড়াও ওই যায় মাঝে মাঝে কিছু লেখাপড়া করলে দেখা যায় অনেক অনেক যারা বড় নাস্তিক ছিলেন। কোন কোন সময় স্যার দিকে ওই একটু আস্তিক হয়ে যান ওই জনের দিকে না গিয়ে মনে হয় যেন পারেন না আসলে তিনি আল্লাহ আকবার তিনি সবার উপরে বড় তিনি ইলাহ উপযুক্ত তো আল্লাহ সেই কথা বলছেন তো এভাবে আল্লাহ তালা করে দেন তাদের ফরিয়াদ শুনেন অনেক সময় তাদের দোয়াও আল্লাহ কবুল করে ফেলেন যেমন মোসম্মদের দোয়া কবুল করেন আল্লাহ তালাকে ডাকলে কাফের ডাকলে আল্লাহ কোনো দিনই শুনবেন না দুনিয়ার মধ্যে এটা বলছেন নাকি আল্লাহ না আখের ডাকলে কিন্তু না যদি আল্লাহকে আখের ডাকে শুনবেন না কিন্তু কোন কাফের বেদিন আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ তা ডাকে সাড়া দিবেন দিতে পারেন সম্ভাবনা রয়েছে ডাকে সারা দিন কাফের ডাকে সারা দিন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা বলছেন এটা আমি সবাইকে দেব কাকে কদুর দেবে সেটা আমার ব্যাপার কিন্তু দুনিয়াতে তাদের জন্য আমাকে ডাকলে একদম শুনবো না কিচ্ছু দেব না তা না তো আল্লাহতালা তাদেরকেও দেন বেদিনকে দেন দিনদার কে দেন ভালো প্র্যাকটিস মুসলিমকে দেন তথাকথিত মুসলিম যে কিছুই না তাকেও দেন অনেক সময় তামান্না করলে দোয়া করলে দেখা যাক পাওয়া যায় এরকম হয়ে যায় কিন্তু এই লোকগুলা যারা বেদিন অবিশ্বাসী অথবা যারা মধ্যে নেই তারাও যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকল পরে যখন আল্লাহ তখন তাদের অ্যাকশন রিয়াকশন কি হয় এই কথা এই আয়াল তালা বলছেন অতপর যখন তোমাদের কাছ থেকে আমি মুসিবত সরিয়ে নিয়ে যাই আল্লাহ যখন মুসিবত দূর করে দেন কষ্ট উঠিয়ে নিয়ে যান তখন তোমাদের ওই ব্লগগুলোর মধ্যে কোনো এক দল কিছু কিছু লোক কি করে সেরেক করা শুরু করে দেয় মুসিবত পার হয়ে গেলে এখন আর আল্লাহকে চেনে না আর দরকার নেই আল্লাহ তার সেরে করা শুরু করে দিল কীভাবে সেরে করে কোন সময় বললো যে তার এমন সিরিয়াস রোগ হয়েছে তারপরে সে বিদেশে গিয়ে অমুক ডাক্তারকে পেয়েছিল আগে যে এত দোয়া করেছিল আল্লাহ তালার কাছে আল্লাহকে আমার কিছু দেবে না ডাক্তার তো চিকিৎসা করলো ওষুধ দিলে ভালো তো সে কারণে হলো এটাই মনে করে বসে আছে এটা ঠিক আল্লাহ তালা কারোর জন্য প্যাকেট পাঠিয়ে দেন না দুনিয়ার কাজগুলো দারুল দুনিয়া হচ্ছে মানে এমন একটি জগৎ যেখানে উপায় উপকরণ ব্যবহার করার জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছে কোন কোনো সময় আলৌকিক কিছু হয় মর্যাদার মতো কিছু হয় সেটা ভেরি স্পেশাল কেস তা না হলে সাধারণত আল্লাহ তাল্লা দুনিয়ার সিস্টেমকে কাজে লাগান কাজে আমাদের অসুস্থ হয়ে গেলে আমরা আল্লাহর কাছে যেমন দোয়া করবো ডাক্তারের কাছেও যাবো ঔষধও খাবো ডাক্তার এরকম অনেক মনে করে এত বাছাবাসি দরকার যদি রয়ে যাবো না বলা তুল কুবি আই দি আল্লাহ তালা বলে খবরদার এমন কোন কাজ করবো না যেটা নিজের হাতে নিজের তুমি হালাক করে দিলা নিজেকে যে খাবার আপনার জন্য সাংঘাতিক ক্ষতির কারণ হবে আপনি খাবেন আর বলবেন আল্লাহর হুকুম না থাকলে কোনো অসুবিধা নাই এটা আপনি বললে হবে আল্লাহ সিস্টেম ঠিক করে দিয়েছেন বলেও দিয়েছেন ঠিক তেমনি ডাক্তারের কাছে যেতে বলেছেন কিন্তু ডাক্তারের কাছে গেলেই চিকিৎসা হয়ে যাবে গ্যারান্টি আছে খুব বড় ডাক্তারের কাছে গিয়েছেন গ্যারান্টি আছে আমাদের দেশের বড় লোকেরা মারা গেলে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নিয়ে যায় তাই না সবাই কি আস্ত ফেরত আসে না মাথে মাথায় লাশ ফেরত ঠিক মত রোগ ধরতে পারবে দুই নম্বর ঠিক মতো মেডিসিন কাজ করবে এইজন্য ফাইনাল এই শেফা দিনেওয়ালাকে আল্লাহ আমি যখন অসুস্থ হয়ে যাই আমাকে কে শেফা দেয় আল্লাহ তারা বিশ্বাস করে না এতক্ষণ তারা খুব আল্লাহকে ডাকলো আর যেই ভালো হয়ে গেল মুসিবত থেকে উঠে গেলো তখনই তারা শেরেক শুরু করে দিল ডাক্তারের কথা বলল বা এত কদিন ছিল আল্লাহকে এখন বিপদ বড় বিপদে শুধু আল্লাহকে ডাকলো যে বিপদ কেটে গেছে আবার তাদের বিভিন্ন মাবুদগুলো আগের মূর্তিগুলো সেগুলোকে আবার ঠিক মতো এখন পূজা করছে বিভিন্ন পূজার সময় আসলে আল্লাহকে ডাকলো না কাকে ডাকলো ওই ডাকলো আবার বিপদে বললে আল্লাহকে ঠিকই ডাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার বেগমের মাধ্যমে পাওয়া খবর যে এক মহিলা বেশ কয়েক বছর আগের কথা মসজিদে মহিলাদের তালিমে আসে মাসা আল্লাহ শিখছে খুব ভালো করে পর্দা পর্দা করে আগে আসতে না হঠাৎ করে এখন আসছে খুব ভালো করে মাসা আল্লাহ গুরুত্ব যা বলছে সবাইকে দোয়া করবেন আমার স্বামীটা খুবই অসুস্থ সবাই একটু প্লিজ মেহরবানি করে দোয়া করবেন ভালো বেশ কয়েক সপ্তাহ আসলো আর মহিলা নাই অনেকদিন দেখা নাই হঠাৎ করে মহিলার সঙ্গে দেখা হলো আরেক জায়গায় মাথার এস্কা পর্দা পর্দা কিচ্ছু এখন আর নাই তো বলছে কি অবস্থা আপনাকে অনেকদিন দেখি না সব ঠিক আছে কিনা আপনার হাজবেন্ড না আমার হাজবেন্ড ভালো হয়ে গেছে আর এখন মাথায় নাই আর এখন আল্লাহ কাছে দেওয়ারও দরকার নেই মসজিদে আসার দরকার নেই তালিমও বসার দরকার নেই এই যে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকি পার হয়ে গেলে আর আল্লাহ দিকে ফিরেও তাকায় না এটা অনেক মানুষের এই নেচার আছে মুসলিমদের ভিতরে ও আছে শুধু অমসলিমদের ভিতরে নয় আল্লাহ তালা সেদিকে ডাকছেন যে আল্লাহ তালা তোমাদেরকে এত কিছু দেন বিপদ থেকে উদ্ধার করেন আর বিপদ সেরে গেলে আর আল্লাহ কিছু নয় এবং আল্লাহ তালা বলেন কেন তারা এরকম করে লেয়া ফুরুমা আহ তাই হুম যাতে অস্বীকার করে ফেলে আমি যা দিলাম আমার স্বীকৃতি আর দেবে না ওই তখন ডাকছিল এখন দেবে না আমাকে কিছু এখন আর আমার কাছে আসবে না কুপেরি করবে তোমরা ভোগ আমার কাছে একদিন আসবে তখন টের পাবে তোমরা কি করছিলে বুঝতে পারবে কত বড় ভুল করেছিলে এবং কোরআনে পাখি অনেক আয়াতে আল্লাহ তালা বলেছেন অনেক আয়াতে আল্লাহ তালা বলেছেন হারিয়ে গেছে কাছ থেকে কিন্তু পরে তোমাদেরকে তীরে পৌঁছিয়ে দিলে নিরাপত্তার সাথে তখন তোমরা আবার আল্লাহকে ভুলে যাওয়ার স্বীকার করো আর স্বীকার করো না আল্লাহ বলতে কিছু আছে বলে মানুষের এই সীমা লঙ্ঘন অনেক ক্ষেত্রে আরো অনেক দূরে গিয়েছে মক্কার জমিনে তারা কত রকমের সেরেক আবিষ্কার করেছিলাম তারা আল্লাহর সঙ্গে সেরেক করে লিমালুনা যা তারা জানে না জেনে সেরেক করে এবং কিভাবে করে নাসিবান আমি যে রেজেক দান করেছি তার একটি অংশ তাদেরকে দেয় এগুলো তার মাহবুদের জন্য আর সে বিভিন্ন রকমের প্রাণীগুলোকে তারা ছেড়ে দিত তাই না যে এটা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দেওয়া আছে এই উঠটা এই ছাগলটা এই গরুটা রাস্তাঘাটে ঘুরবে কেউ তাকে হাত দিবে না এবং সেটা ওয়াকফের মতো মাহবুদের নামে মাহবুদ নামে ওয়াকফ করে দেওয়া আছে বিভিন্ন ধরনের কিছু বিভিন্ন মাজারের মধ্যে কবুতর আছে এইগুলা এত পবিত্র পানির মধ্যে গজার মাছ আছে হারে আল্লাহ এইগুলা কি পাক পবিত্র জিনিস কত বরকত এগুলোর মধ্যে এগুলার কেউ স্বীকার করবে না ধরবে না খাবে না হ্যাঁ এগুলো এইভাবে মেনে যাচ্ছে এই একটু হালকা একজাম্পল পাওয়া গেল এরকম করে তারা বিভিন্ন নামে উৎসর্গ করে দেওয়া যেগুলাকে তাজ করা যাবে না এরপরে তারা বলেন যে আল্লাহ তালা বলছেন তাহে আল্লাহর কসম লাফতারুন অবশ্য অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যা তোমরা বেহুদা অন্যায় তোমরা কাহিনী রচনা করেছ যে এগুলো অমুক মাবুদের এগুলো অমুকের ওগুলো অমুক মাজারের এগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমি বলছিলাম এগুলো তোমাদেরকে যে এগুলো অমুক মাজারের জন্য রেখে দাও অমুক মাহবুদের জন্য রেখে দাও এগুলা তোমরা কেউ হাত দিতে পারবে না আল্লাহ তার সঙ্গে তাদের ব্যবহার মক্কার মস্যকদের আরো খারাপ কি ছিল তাদের কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে এগুলোকে তারা আল্লাহর দিকে নিয়ে যেত বা কন্যা সন্তান জন্ম ন আল্লাহর জন্য তারা মেয়ে ঠিক করে রেখেছে আল্লাহ কন্যা তারা সেগুলোকে ফেরে স্থান ফেরস্তাগন তো আল্লাহর সৃষ্টি মখলুক আল্লাহ রব আলের তারা কর্মচারীর মতো কাজ করে বিভিন্ন কর্তব্য ডিউটি তাদেরকে দিয়েছেন তারা পালন করে যান তাদেরকে তারা পরিচয় দিল কি এরা সবে আল্লাহ তাল কন্যা তিনি পবিত্র সব ভা আল্লাহ কত পবিত্র কন্যা বা পুত্র এই জাতীয় কোন কিছু সম্পর্কের ঊর্ধ্বে অবশ্যই তিনি অন্যায় ভাবে বললো তাও তো বললো বললো কিন্তু তাও তাদের আল্লাহর ব্যাপারে যে কন্যা আর ছেলেগুলো তাদের হওয়া দরকার ছেলে বানাল না মেয়ে বানিয়ে দিল অথচ মেয়েও নন নারীও নন পুরুষও নন বলিস তাহলে কোনটা আরে কোনটা তো মানুষের জন্য মখলুকের জন্য এই আমাদের দিন ইনসার অন্য মখলুকের জন্য তাদের সৃষ্টি এমন এটাকে পুরুষ বলারও কোনো সুযোগ নেই মহিলা বলার সুযোগ নয় তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় নট অ্যাপ্লিকেবল তাদের অস্তিত্ব আরেক ধরনে তাদের যেমন খাওয়া দাওয়া লাগে না ঠিক তেমনি তাদের পুরুষ হওয়া মহিলা হওয়া এই জাতীয় কোন নিদ কোনো প্রয়োজন তাদের দরকার হয় না এই তারা এগুলোর উর্ধ্বে এটা বললে তো হতো যে এগুলো আল্লাহ তালার সন্তান এখানে বলেছে ছেড়ে দাঁড়িয়ে আল্লা তালার কন্যা সন্তান এক ডিগ্রি নিচে নামিয়ে দেওয়া কারণ কি সন্তানকে তারা কি করতো তারা অপছন্দ করতে হেবিলি আর ছেলে মেরে ছেলে হলে তারা খুব পছন্দ করে সেটা ছেলে পরিচয় দিতে মুখ বড় হয়ে যায় হ্যাঁ তো তারা নিজেদের যেন ছেলে পছন্দ করে আর আল্লাহর জন্য পছন্দ করলো মেয়ে সন্তান তো আল্লাহ তালা বলেন ওদের যদি কর্ণ হয় তাদের খবর কিরকম হয় যখন তাদেরকে খবর সুসংবাদ দেওয়া হয় এই তোমার মেয়ে সন্তান হয়েছে খবর পেয়েছ এই খবর শুনেই মুসওয়া তার চেহারাটা কালো হয়ে গেল তার চেহারাটা কালো হয়ে গেল সঙ্গে সঙ্গে ওয়াহু কাদিম সে রাগে গোসায় ক্ষোভে ভিতরে জ্বলে যাচ্ছে এখন সে এখন লোকজন থেকে নিজেকে পালিয়ে রাখতে চায় চেহারা দেখাতে চায় না তার লজ্জা লাগে মুখটা ছোট হয়ে গেছে না উজুবিল্লা এই সরমে এই লজ্জা আছে চেহারা লুকিয়ে ফেলতে তার মানুষের কাছ থেকে আমাদের সমাজেও কিছু কিছু আছে কিন্তু আরও সমাজে ছিল কন্যা সন্তান হওয়ানি বিরাট এক অপমান কলঙ্কের খবর সেজন্য তারা এই জীবন্ত কন্যাকে খবর দিত এবং আল্লাহ তালা এই কথাগুলো অন্য আয়াতে বলেছেন আল্লাহ আল্লাহুল তিনকা ইসমাত তোমাদের জন্য বুঝি পুরুষ গুলো খুব দরকার ছেলে আর আল্লাহর কি অন্যায় ভাবে বলি বসে যে আল্লাহ তালার আল্লা সন্তান সন্ততির মালিক হয়েছেন সন্তান সন্ততি তার আছে তারা কত বলে তিনি পুত্রের বিনে পরিবর্তে ফেরস্তাগনকে কন্যা বানানো হয়েছে কিরকম কথা তোমরা কেমন অন্যায় অবিচার করে বসো আল্লাহ তালার বিষয়ে তার কন্যা সন্তান হওয়ার কষ্টে এখন সে কি করবে চিন্তা করে সে কি তার কন্যা রেখে দিবে লালন পালন করবে অপমানিত অবস্থায় অপমানিত হওয়ার জন্য কন্যাকে রেখে দিবে লালন পালন করতে থাকবে আমি আদস্য হু ফির তরব নাকি তাকে এখন মাটির মধ্যে পুঁতে ফেলবে এই চিন্তার মধ্যে সে থাকে কোনটা করবে এখন আল্লাহ আহ কত ইরা খারাপ তারা যে ফসল করে বসলো এইভাবে কন্যা সন্তান আর পুত্র সন্তান এই জাতীয় বিভেদ সৃষ্টি করে ফেললো কন্যা দেখে তারা এইভাবে হেও করে ফেললো কন্যা হওয়া তার জন্য অপমানের কারণ হয়ে গেলো এই জাতীয় কনসেপ্ট যাদের মধ্যে রয়েছে তারা কত খারাপ মানুষ হতে পারে আর আরবের অমুসলিমরা মুশ্রেকরা তাই করেছেন কিন্তু আজকেও আমাদের সমাজে মুসলিমদের ভিতরে এর একটা খারাপ দিক এখনো রয়ে গেছে তাই না যদি প্রথম ছেলে হয়ে যায় আহা শাশুড়ি কত খুশি মেয়ে হয়ে গেলে মনটা একটু খারাপ হয়ে গেল দুই নম্বরটা হচ্ছে তাও মেয়ে হাই হায় এবার তো ডবল খারাপ তিন নম্বরটা হলে তিন গুণ খারাপ চার নম্বরটা হলে চার গুণ পাঁচ নম্বরটা হলে বলে দিবে হয়তো এই মহিলাকে আর বাড়িতে আনবি না বাপের বাড়ি পাঠিয়ে দিস এরকম বহু ঘটনা আপনারা সাক্ষী আছেন এবং এটা হর ক্ষেত্রে মায়ের যে অবদান নাই বিজ্ঞান বলে কন্যা সন্তান হওয়ার পিছনে অবদান কার বেশি বাপের বেশি এটা সাইন্টিফিক বলে প্রমাণিত অথচ মাকে দায়ী করা হচ্ছে আর এই মূর্খতা আমাদের সমাজে এখনো আছে যারা এরকম চিন্তা করে তারা কি জ্ঞানী না মূর্খ বলেন এই মূর্খ খবরদার এই মূর্খতা থেকে আমাদের উর্ধে উঠতে হবে কিনা আমাদের মা বন্ধুকে বুঝতে হবে কিনা কোন জায়গায় এরকম হয়ে গেলে অথচ হাদিসে বলা হয়েছে যার একটি দুটি তিনটি কন্যা সন্তান হয়েছে যে তাদেরকে প্রতিপালন করেছে ঠিক মতো শিক্ষিত করেছে দিন শিখিয়েছে ভালো পাত্রে অর্পণ করে দিয়েছে এগুলো তার জন্য জাহান আমার আগুন থেকে বাঁচার জন্য এগুলো কার ব্যাপারে বলা হয়েছে মেয়ে ব্যাপারে আর সেই মেয়েকে জঘন্য অপরাধ মুসলিম এটা করতে পারে কাজে আমাদের আমরা সাব খান আমাদের মা মধ্যে কোন কোন ক্ষেত্রে শাশুড়িদের মধ্যে নিজের ছেলের ঘরে এরকম হতে সন্তান একাধিক হয়ে যায় এই ধরনের একটা ধারণা সৃষ্টি হয়ে যায় সীমাল হয়ে যায় এবং আল্লাহ লু মেনু নুল আল্লাহ আজিজুল হাকিম আসলে যারা আখেরাতের প্রতি বিশ্বাসী নয় অমুসলিমগণ মুসিদ গণ কাসের গণ তারাই এমনটি করে থাকে যে তারা আল্লাহ তার ক্ষেত্রে এরকম রং একজাম্পল নিয়ে আসে যে আল্লাহর আল্লাহ কিছু আসে কিন্তু কোনো ছেলে নাই কান ফেরেস সবগুলোই মেয়ে তো আল্লাহর জন্যই এটা হওয়া একজনের জন্য একটু কমতির লক্ষণ তার ত্রুটির লক্ষণ তারা আল্লাহর জন্য এরকম ত্রুটি জাতীয় এক্সাম্পল গুলো নিয়ে আসে অথচ আল্লাহর জন্য হওয়া উচিত যে সবচেয়ে উত্তম কামালিয়ত পূর্ণাঙ্গতা একমাত্র আল্লাহ আছে অপূর্ণাঙ্গতা কার আছে মাখলুকের আছে মানুষের আছে আর আল্লাহ তারা সব দিক থেকে কামাল তার আল্লাহ তালার ব্যাপারে তারা ত্রুটি তারা করে বসে আসে যে আল্লাহর কোন ছেলে সন্তান নাই যা আছে সবগুলো মেয়ে নিল্লা হাকিম আর তিনি আল্লাহ হচ্ছেন আজিজ এবং তিনি হচ্ছেন হাকিম আজিজের অন্যতম অর্থ হচ্ছে তিনি যা কিছু চান তার এমন শক্তি আছে এটা কেউ ঠেকাতে পারবে না তার জন্য তিনি যদি চাইতেন তার এরকম সন্তান হবে পুত্র সন্তান এবং ফের তিনি পুত্র সন্তানের মতো বানাবেন এটা কি কেউ ঠেকাতে পারবে কখনোই না তা আল্লাহ তো দরকার নেই তিনি তো এর উর্ধ্বে আর হাকিম আর আল্লাহ তাহলে কত জ্ঞানী তার কি লাগবে না লাগবে এগুলো তোমরা ঠিক করে দিবা এই জ্ঞানের কি আল্লাহর কমতি আছে এই জাতির কথা তোমরা আল্লাহ সম্পর্কে বলো মক্কার কাফের কোন তাই বলতো বলাম ইউন্দি লঙ্ঘন মানুষ আল্লাহ ব্যাপারে করে তো আল্লাহ নাকি সময় দেন তো মানুষ মনে করে এইগুলা যদি বড় ক্রাইম হতো অপরাধ হতো তাহলে এতদিন দুনিয়ার মধ্যে তারা বেঁচে থাকে কেমনি আবার তাতে এত টাকা পয়সা হয় এত বড় বড় ক্ষমতার মালিক হয় তারা আল্লা তালা বলেন তোমরা তাদের কোনো ক্ষতি হয় নাই তারা খুব অনেক কিছু দাপটের সাথে চলে বুঝাই বিধ না জলমের কারণে প্রত্যেকটি গুনার কারণে তাদেরকে ধরে ফেলতেন যখন তখন তাহলে কি হতো না তারা আল্লাহ হামিন দা তাহলে জমিনে কোন প্রাণী কিছুক্ষণের জন্য আর্থিক থাকতে পারত না কারো দুঃসাহস নেই কারো ক্ষমতা নেই যে জমি আরো কিছুক্ষণ থাকবে কিন্তু আল্লাহ অনেক সময় কি করেন সময় দেন সুযোগ দেন রশি ঢিলা করে দেন তাকে সুযোগ দেন তার ভিতরে পরিবর্তন হয় কিনা সে আল্লাহ তালা দেখি আসে কিনা কি আসুক আর না আসুক শেষ পর্যন্ত তিনি যে টাইম ফিক্স করে দিয়েছেন তার কতদিন হায়াত থাকবে সেই পর্যন্ত আল্লাহ তালা অপেক্ষা করেন আল্লাহ তালা ওই হুকুম আসা পর্যন্ত তিনি সেটাকে ক্যারি অন করেন তারপরে কি হয় যখন তার সেই টাইমটা চলে আসে কাফের কখন মরবে মমিন কখন মরবে আল্লাহর দুশ্মন কখন মারা যাবে আল্লাহর যে মহাব্বতের পাত্র সে কখন মারা যাবে এগুলো আজ এগুলোকে আজল বলা হয় আজল আল্লাহ তালা ঠিক করে রেখেছেন না রাখেননি ঠিক করে রেখেছেন দেখলে উম্মিন আজল প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি জাতির জন্য যখন তাদের নির্দিষ্ট সময়টি চলে আসবে তখন একটু আগেও নিয়ে আসা হবে না অ্যাডভান্স অথবা ডিলে করা হবে না দেরি করা হবে না বিলম্বিত হবে না কোনো অবস্থাতেই ঠিক মতো ওই একদম কাটায় কাটায় ঘন্টা মিনিট নয় সেকেন্ডে না যখন তাদের নির্দিষ্ট সময়টি চলে আসবে তখন একটু একটিও বিলম্বিত হবে না অথবা একটিও অ্যাডভান্স অগ্রিম নিয়ে আসা হবে না আর তারা আল্লাহ জন্য এমন কিছু জোগাড় করে বসে যা তারা নিজেদের জন্য অপছন্দ করে ওই যে বললাম কন্দ্র সন্তান নিজেদের জন্য তারা অপছন্দ করে আর ফেরা গুলোকে আল্লাহর কন্যা সন্তান বানিয়ে বসে রেখেছে আল্লাহ নিষ্পত করে দেয় আর ভালো কিছু থাকলে সেগুলো তাদের জন্য যেন হয়ে যায় কোন সন্দেহ নেই কোন সব অসন্দেহ নেই যে তাদের জন্যই জাহান্ন জাহান যাতে কোনো সন্দেহ নেই যেটা একদম নির্ধারিত এবং তাদেরকে সেখানে নিয়ে আসা হবে দেরি করা হবে না তাদের আজল হায়াত যখন শেষ হবে যখন থেকে তাদের মৃত্যু শুরু হয়ে গেল জাহান্নামের আগুনের আগেই তাদের আজাব কবর থেকেই শুরু হয়ে যাবে বাকিটা জাহান নামে তারা নিক্ষিপ্ত হবে এই সমস্ত অন্যায় থিওরি যেগুলো আল্লাহ আবিষ্কার করেছে যে সমস্ত নিষ্পত্ত করেছে এগুলোর জন্য তাদেরকে ধরে নিয়ে আসবে কেউ সেখান থেকে রেহাই পাবে না এরকম এইভাবে কন্যা সন্তানগুলো গুলো ফেরেস্তা গুলো আল্লাহর কন্যা সন্তান আবার নিজেদের কন্যা হয়ে গেলে মেরে ফেলার কাজ এগুলো কোথায় হচ্ছিল এই আরবের জমিনে হচ্ছিল মক্কা পাতার আশেপাশে তো এগুলো দেখে নবীম সালাম খুব ব্যথিত হতেন আর তাদেরকে তাও দিকে নিয়ে আসছেন কত দাওয়াত দিলেন তেরোটি বৎসর পর্যন্ত তিনি সফর করে যাচ্ছেন কিন্তু তাদের হেদায়ত কপালে জুটল ফতে মাক্কার আগে তো নবীকার ইমসালিস্লাম অত্যন্ত ব্যথিত তেরোটি বৎসর তিনি কাজ করছেন খুবই কষ্ট পাচ্ছেন কিভাবে এদেরকে হেদায়তের দিকে আনবো কিভাবে মূর্তি থেকে সরাবো আল্লাহর দিকে আনবো আল্লা ব্যথা হালকা করার জন্য বলছেন আপনি এরকম উল্টাপাল্টা দেখে খুব আশ্চর্য হয়ে যান খুব ব্যথিত হন খুব কষ্ট পান আল্লাহর কসম করে বলছি আপনার আগের জাতিগুলোর কাছে আমি যখনই নবী পাঠিয়েছি তখনই সেম কাণ্ড ঘটেছে তাদের সমাজে এরকমই হয়েছে সব জাতিগুলোই জাতিগুলোকে শয়তান তাদের অপকর্মগুলোকে খুব সুন্দর করে তুলে ধরেছে যে আল্লাহকে বাদ দিয়ে এতগুলো মূর্তি বানাও আল্লাহকে বাদ দিয়ে অমুককে মাবুদ ধরো আল্লাহকে বাঁ বাদ দিয়ে সূর্যের পূজা করো আল্লাহকে বাদ দিয়ে বড় গাছের বট গাছের পূজা করো আল্লাহকে বাদ দিয়ে আগুনের পূজা কর ইত্যাদি এই সব সবাই শয়তান তাদের কাছে খুব আকর্ষণ করে তুলে ধরেছে যারা অগ্নি পূজারক তাদের মাবুদকে আগুন এদেরকে বলা হয় পার্সিক পার্সি ধর্মের অরিজিনাল পুরনো ইরানের ধর্ম ছিল কি অগ্নি পূজা এখনো আছে তাদের কিছু অংশ ইন্ডিয়াতেও আছে বড় আগুন বিশাল আগুনের কুণ্ড জ্বলতে থাকে আর সেটাকে তারা পূজা করতে থাকে আবার এটা যেন না নিভে যায় সেটাকে জ্বালিয়ে রাখে নিভে গেলে তো মাহবুচ্ছ্বাস হয়ে গেল মরে গেল সেখান থেকে অনুকরণ করে আমাদের মুসলমানরা শিখা অনির্বাণ দেখে কেমন কুপুর চলে আসে শিখা অনির্বাণ যে শিক্ষা কখনো নিবে নিবে না নিবে যাবে না তো আল্লাহ সৌন্দর্য এবং সেটাকে যাতে কোনোদিন নিবে না যায় ধরে রাখা হচ্ছে কোনখান দিয়ে শেরেক ঢুকে মুসলিম সমাজে কুপুরি ঢুকে খেয়াল করেছেন তারা মনে করে এটাতে একটা আগুন দিয়ে আমরা দালাই রেখে এখানে আবার সেফুরে আছে। মৃতদেরকে শরম করার জন্য মুসলিম করে না প্রতিকৃতি বিশাল এক ছবি বানায় অমুকের তার সামনে তার দিবসে মৃত্যু দিবসে গিয়ে বিরাট করে একটা ফুলের মালা মতো বানিয়ে দেয় বিশাল করে আর সেখানে গিয়ে সবাই করজোড়ে দাঁড়িয়ে থাকে কি ভক্তি সম্মান করে মনে করে তার উমুককে এত শানদার বানানো হয়ে গেল যখন তাকে এভাবে শানদার বানায় আল্লাহ তালার কাছে তার শান বাড়ে না কমে আরো মুসিবত বাড়ে না কমে যদি মুসলমানদেরকে আল্লাহ তালা এই তফিক দিত এতে কেন করেছে আল্লাহ তারা জবাব দিচ্ছেন এত লোক তার কাছে কুমনি করছে তার ছবির কাছে তার প্রতিকৃতির কাছে তার ভাস্কর্যর কাছে তার মূর্তি বানালে আল্লাহর কাছে তার আজাব বাড়বে না কমবে কিন্তু শয়তান বলে এগুলো কর এগুলো করার মধ্যেই তোর শান্তি আর তোর অমুকের শান্তি তারা তো খারাপ করতে চান না কেউ চায় খারাপ করতে নিজে কারো ভালো করতে চায় এই ভালো বুদ্ধিটা খারাপ তরিকা করার জন্য বুদ্ধিটা কে দেয় শতান দেয় শয়তানের সর্বপ্রথম টার্গেট কি আমাদের জীবনে কাফের মুশক বানিয়ে কোথায় নিয়ে যেতে যাহ নামে নিয়ে যেতে আর এই কুফুরিয়ার শেরকের প্রচলনটা হয়েছে এই ছবি থেকে প্রতিকৃতি থেকে ভাস্কর্য থেকে মূর্তির দিকে গিয়েছে আমাদের দেশের মহাপন্ডিত যারা আছেন তথাকথিত তারা বলে এই দেখুন এই মোল্লারা ভাস্কর্যও চিনি না সবগুলোর মূর্তি বলে তো এটা নাম আবিষ্কার করেছে ভাস্কর্য এটা মূর্তি বলে না তো এগুলো এগুলো কি মূর্তি নাম তুমি যাই দাও না কেন আপনি যদি কিভাবে এসেছে ইতিহাস পড়েন ইমাবি ক্যা আলী পরিষ্কার সুরানুহ থেকে দোলে নিয়ে উদাহ উদ সুয়া, সুয়াগুস নাসর। যাদের কথা সুরানুহের মধ্যে এসেছে নুহা আলাইসালামের জামানায় এ লোকগুলো এরা সব বড় বড় ছিল উদ সুয়া, সুয়াগুস নাসর এরা সবগুলো ছিল বড় বড় বুজুর্গ তারা মরে যাওয়ার পরে তাদের আস্তে আস্তে পরবর্তী জেনারেশন তাদেরকে যাতে ভুলে না যায় তার জন্য মূর্তি বানিয়ে সম্মান দেখানো তাদের এইভাবে এসে আস্তে আস্তে করে পরবর্তী পর্যায়ে তাদেরকে পূজার দিকে নিয়ে গেছে পূজার অনেক তরীকা ভক্তি সম্মান মাথা অবনত করা এটা নামও কিন্তু পূজা এই জন্য আপনি যদি আপনার পিতার কাছেও আপনি যান মাথাটাকে এরকম করবেন মাথা কার কাছে নিচু হবে আল্লাহর কাছে এই সেদা যে মাথা দিয়ে করা হয় এটা এক জায়গায় নিচু হবে শুধু আল্লাহ অন্যের কাছে করলেও আস্তে আস্তে এটা দিকে চলে যাবে। আল্লাহ তালা বলছেন শয়তান তাদেরকে এমন ভাবে সংযোজময় করে তুলে ধরে ফাহুয়া ওয়ালি ইহু তো আজকের এই দুনিয়ার জীবনে শয়তান তাদের একান্ত ওয়ালি হয়ে গেছে শয়তান তাদের ওয়ালি হয়ে গেছে আল্লাহ হচ্ছে নমেন্দ্রি অভিভাবক ওয়ালির অনেক অর্থ আছে তার মধ্যে একটা বড় অর্থ হচ্ছে কি অভিভাবক গার্ডিয়ান একান্ত আপনজন জন একান্ত খায়ের খা কল্যাণ কামী আল্লাহ তালা কি আমাদের কল্যাণ কামি না অকল্যাণ কামী কল্যাণ কামি আমাদের শুভাকাঙ্ক্ষী আল্লাহ আল্লাহকার আলোর দিকে নিয়ে আসেন ইমানের দিকে নিয়ে আসেনা কা আর যারা কাফের আউলিয়া তাদের ওয়ালি আউলিয়া তাদের অভিভাবক গার্ডিয়ান শুভাকাঙ্ক্ষী কারা তাগতি শক্তি আল্লাহ ছাড়া যত মাহুদ আছে সবগুলো তাগু এগুলো এই এই আউলিয়াগুলো এই অভিভাবকগুলো তাদেরকে আলো থেকে টেনে কোথায় নিয়ে যায় অন্ধকারে নিয়ে যায় তাহিদ থেকে সেরেক নিয়ে যায় তাহিদ হলো আলোর পর আর সেরেক হলো অন্ধকারে তো তারা শয়তানকে তাদের ওয়ালি বানিয়ে নিয়েছে আল্লাহকে ওয়ালি বানায়নি যারা এই লাইনে গিয়েছে ওদাব তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি কোথায় হবে সেটা জানান নামে কবরেও হবে দুনিয়া তো আল্লাহ তারা কোনো সময় দিয়ে দিবেন এগুলো হয়েছে সব নবীর সঙ্গে আপনাকে ফেস করতে হবে এগুলো তবে আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি কেন করেছি আপনি এগুলো বলে যাওয়ার জন্য বুঝানোর জন্য ইল্লা আলী তুবাইন আলহামুল্লাহুফি আপনি পরিষ্কার করে তা অহিদের কথা বলে দিবেন যেগুলো নিয়ে তারা খামাকা ইত বিরোধ করে অনেকে কনফিউজ ছিল আব্দুল মুেব আবু জাহাল আবু সুফিয়ান তারা সবাই আল্লাহকেও মানতেন আবার সেরে কেও করতেন আমাদের মুসলমানদের মধ্যে তাই আসে আছে কিনা বলেন তারা দেখা যায় আল্লাগুলো আমাদের দায়িত্ব ওলামাকে আমার দায়িত্ব সর্বপ্রথম এরপরে যারাই ইসলাম সম্পর্কে সচেতন তাদের কাছে অন্যদের কাছে পরিষ্কার করে তোলা তার দায়িত্ব আছে ওয়াহুদাম আর এই কোরআনের মধ্যে আছে হেদায়ত রা ইমান তারা এটা পাবে না এটা মিস করেই যাবে কাজেই এই ফাইনাল কথা আল্লাহ তালা বলে দিলেন রাসুল্লাহামকে যারা আসবে তারা পাবে যারা আসবে না তারা মিস করবে আর সব নবী জমানা এরকম হয়েছে মোকাবিলা করতে হয়েছে আপনাকেও মোকাবিলা করতে হবে আমাদের আজকের জমানায় এই সমাজেও তাই আমরা দেখবো আমাদেরকে যারা নবি আল জিন্দিগি যাপন করতে চাই রসুল তরিকার উপরে চলতে চাই তাদেরকে এই শেরেক এবং তৌহিদের ব্যাপারে সুস্পষ্ট কথা বলে সমাজের লোকগুলাকে সচেতন করতে হবে তারা হলে সবাই আস্তে কোন দিকে চলে যাবে শেরকের দিকে চলে যাবে সেই দিকেই মুসলিম উম্মা দ্রুত গতিতে ধাবমান হচ্ছে কাজে তৌহিদ আলাদা দায়িত্ব হচ্ছে এই তৌহিদের পায়গামকে মানুষের কাছে সুস্পষ্ট করে তুলে ধরা আল্লাহ তালা আমাদের তৌশিক দান করুন